প্রথম ভাগ তৃতীয় পরিচ্ছেদ অখণ্ডমণ্ডলাকংর দ্বিতীয় দর্শন ও গুরুশিষ্য সংবাদ দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখনও একটু শীত আছে তাই তাঁহার গায়ে মোলেস্কিনের র্যাপার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 কেবল একটু তোতলা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন হ্যাগা তোমার বাড়ি কোথায় মাস্টার। শ্রীরাম কৃষ্ণ এখানে কোথায় এসেছ মাস্টার এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি শ্রীরাম কৃষ্ণ ও ইশেনের বাড়ি হ্যাগা কেসব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে এখন বোধহয় ভালো আছেন শ্রীরামকৃষ্ণ আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলাম শেষ সাথে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব। তাই ডাব চিনি মেনেছিলাম হ্যাগা কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে কুক কুকসাহেবও ছিল মাস্টার আগা এইরকম শুনেছিলাম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয় বিশেষ জানি না শ্রীরামকৃষ্ণ প্রতাপের ভাই এসেছিল এখানে কয়েকদিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো শুনলাম মা ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে অনেকগুলো ছেলেপিলে আমি বকলু দেখো দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ওপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মা ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে আমরা অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চায়